আর খুব দয়ালু তাই তাকে সবাই ভালোবাসত আর ছোট মেয়ে ল্যারিনা যদিও সে কোনো দিক থেকেই তার দিদির মতো ছিল না কারণ সে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত মজা হবে বলে প্রজাপতি ধরে তাদের বোতলে ভরে রাখত আর দিদির সঙ্গেও দূর ব্যবহার করত ম্যাঙ্গিতা ঘরের সব কাজ করত আর রান্না পান্না করত যাতে বাবা সারাদিন কাজের পর ক্লান্ত ক্ষুধার্থ হয়ে বাড়ি ফিরলে বাবার খাবার যেন তৈরি থাকে আর সে তার বিছানাও পেতে রাখত যাতে আরামে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে ল্যারিনা কখনও দিদিকে সাহায্য করতো না বা বাবার কথাও ভাবত না সে ঝিলের পাশে বসে সময় কাটাতো চুল বেঁধে আর জলে নিজের প্রতি দেখে আমি কি এই শহরে সবচেয়ে রূপসী মেয়ে না তাই তো আমার চেয়ে সুন্দরী মেয়ে এই গরিব শহরে থাকতেই পারে না আর সে কথাটা আমি খুব ভালোভাবে জানি একদিন সেই জেলে খুব অসুস্থ হয়ে পড়লো আর শেষে মারা গেল ম্যাঙ্গিতা ভেঙে পড়লো সে অনেকক্ষণ কাঁধল তারপর ঝিলের ধারে বসে নিজের রূপ দেখছে বোন আমি তোমাকে এখানে একটা জরুরি কথা বলতে এসেছি ও যাও এখান থেকে দেখছ আমি কত ব্যস্ত আছি এখন জানি কিন্তু আমি বেশি সময় নেব না ওহ কি হয়েছে তাড়াতাড়ি বলো আমাকে শোনো এখন তো বাবা আর বেচে নেই তাই কে আর রোজগার করে আনবে বলো তাই ঠিক করেছি আমি রোজ বাজারে মাছ বিক্রি করতে যাব। জানি এতে হয়তো যথেষ্ট রোজগার হবে না কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে যা করার তুমি করো এখন চলে যাও এখান থেকে আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করছো কেন আমি তোমাকে ভালোবাসি জানো না তুমি ওহো তোমার ভালোবাসা আমার চাই না দিদি আমার ভুল পরিবারে জন্ম হয়েছে কিন্তু আমি জানি সব সময় এই রকম অবস্থা থাকবে না আমার ভাগ্যে আছে যে আমি রানী হব আর আমি এই গরিবদের শহর ছেড়ে অনেক দূরে কোনো ভালো শহরে চলে যাব। তোমাদের সবাইকে ছেড়ে আমার রাজপুত্র একদিন আসবে আর আমাকে নিয়ে চলে যাবে ম্যাঙ্গিতা শুধু দীর্ঘ শ্বাস ফেলল আমি তো শুধু তোমাকে দেখতে চাই বোন দিন কেটে নিজের আর বোনের পেট চালানোর জন্য সারা দিন পরিশ্রম করে চলল একদিন যখন সে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল তার খুব চিন্তা হল লারিনা আমি খুবই দুঃখিত আমি যা রোজগার করে আনছি তাতে দুজনের পেট চলে না কাল থেকে তুমি তাহলে যা রোজগার হবে দুজনের পেট চলে যাবে তুমি যাবে বোন তোমার বুদ্ধি শুদ্ধি দেখছি সব লোভ পেয়েছে আমি হচ্ছে ভবিষ্যতে রানী আর তুমি চাও যে আমি একজন দাসী হই কখনো না কিন্তু বোন এখন অনেক হয়েছে তোমার এখানে কি চাই বুড়ি শুনি ও হো আমার খুব খিদে আর তেষ্টা পেয়েছে অনেক মাইল হেঁটে আসছি আমাকে একটু করে রুটি আর একটু জলাম রে ওরে বাবা বুড়ির চিৎকার শুনে ম্যাঙ্গিতা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। বুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখে সে খুব ব্যস্ত হয়ে পড়লো আমি খুবই দুঃখিতা মাটি থেকে তুলল আর আমি খুবই দুঃখিত ঠাকুমা আমার বোন মাঝে মাঝে এরকম একটু ব্যবহার করে জানেন তো আমি কি বলবো সে ঠিক আছে মাথা নেড়ে রুটির শেষ টুকরোটা তাকে এনে দিল সঙ্গে এক গ্লাস জলও তাকে দিল খাওয়ার জন্য বুড়ি খুশি মনে সেই রুটি আর জল খেলো खुबी बुढ़ी चले गा खाली पेटे सूते चले गए मैंगिता असुस्थ शाशी पड़ल डैर ही जथारीति खेल कर ला ब এই কথা বলে লারিনা বাড়ি থেকে বেরোলো আর দেখলো সেই বুড়ি দাঁড়িয়ে আছে আবার এসেছো। এখন তোমার কি চাই শুনি আমি শুনলাম যে ম্যাঙ্গি অসুস্থ আমি ওর জন্যই বীজ এনেছি ঠিক হয়ে যাবে দাঁত কিড়মির করলো কারণ সে চায় না ম্যাঙ্গিতা সেরে উঠুক সে হাসির ভান করলো ওহ আপনাকে আর অত কাজ করতে হবে না ও হচ্ছে আমার নিজের দিদি আমাকে বীজগুলো দিয়ে দিন আর আমি খেয়াল রাখবো যেন ও ঠিক মতো যত্ন হয় ঠিক বলছো তো আচ্ছা তাহলে ঠিক আছে লারিনা বুড়ির কাছ থেকে বীজের থলিটা নিল ম্যাঙ্গিতার জ্বর আরো বাড়লো আর সারা রাত সে ঘুমোতে পারলো না बिछानाय शुए शुद्ध एपास करते लागलो। तार चोक हलूद होते लग लिनार दीदी के कष्ट पे देखे खूब आनंद हल्केछ तलाय बुड़ी देवा बीजे थलि रेखे पर दिन सकाले जख से घूमथ उठल देखे मैंगिता खूब घामे से हासल যেই বাড়ি থেকে বেরোতে যাবে সেই বুড়ি ঠুকে পড়লো ও আপনি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ঢুকলেন কি করে শুনি বুড়ি হেসে তুড়ি বাজালো আর সঙ্গে সঙ্গে সে পরিণত হয়ে গেল এক পুরুষ যুবকে কি আপনি একজন স্বর্গদূত আমি স্বর্গদূত নই অবশেষে আমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি যদি সে রাজি থাকে হ্যাঁ অবশ্যই রাজকুমার আপনি জানেন না দিন ধরে এই দিনটার অপেক্ষায় আমি বসেছিলাম চলুন আমরা এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে সুখে শান্তিতে দুজনে বসবাস করি নিজ একটা আমি আপনার কথা মোটেই বলছি রাজপুত্র স্টিভেন ম্যাঙ্গিতার দিকে ঘুরে নিজের চোখ বন্ধ করল একটা সোনালি আলো তাকে ঘিরে রাখল ম্যাঙ্গিতা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে সেই আলোয় আলোকিত হলো লারিনা অবাক হয়ে সবকিছু দেখছিলাম দাঁড়াল মনে হল রাজপুত্র স্টিভেন চোখ খুলল আর সেই সোনালী আলো অদৃশ্য হয়ে গেল ম্যাঙ্গিতা হতবাক হলো বুঝল না কি হচ্ছে সব রাজপুত্র স্টিভেন হেসে তাকে সবকিছু খুলে বলল আমি সারা রাত তোমার খেয়াল রেখেছি তোমার বোন যে শুধু তোমায় বীজগুলো দাইনি তা নয় তোমার এত ঘেনা করো চুপ করো সব নাটক দেখার আমার একদম সময় নেই এক্ষুনি তোমার রাজপুত্রকে নিয়ে তুমি চলে যাও আমাকে এখন একা থাকতে দাও আমি তোমাকে কোনোদিন পছন্দ করিনি আর করবো না ম্যামগিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু রাজকুমার তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এল তুমি ওর জন্য দুঃখ পেও না তোমার ভালোবাসা আর দয়ার ও কোনো যোগ্যই নয় চলো এখান থেকে আমরা আমার রাজ্যে চলে যাই আমি তোমাকে আমার স্ত্রী রূপে পেতে চাই তোমাকে আমি বিয়ে করতে চাই কিন্তু কিন্তু ও আমার বোন জানি কিন্তু কেউ কেউ আছে যারা কখনো বদলায় না সেটা তুমি এখনই বুঝতে পারলে ভালো হাওয়ায় মিলিয়ে গেল খুব ধুমধাম করে ম্যাঙ্গিতা আর রাজপুত্র স্টিভেনের বিয়ে হল আর তারা বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিল লা একই রকম থেকে গেল অন্যের প্রতি নির্দয় নিষ্ঠুর এবং একটুও সে বদলাল না যদিও ম্যাঙ্গিতা লক্ষ্য রেখেছিল যে তার খাবার দাবার যেন সময় মতো পৌঁছে যায় আর সে জানতে না পারে রাজপুত্র স্টিভেন প্রায় ম্যাঙ্গিতার এই বোন বদলে যাওয়ার আশা নিয়ে খুবই হাসত সত্যি কিছু মানুষ কোনদিন বদলায় না আমার বোন ঠিক একদিন বদলাবে আমি জানি আমি তার কথা বলছি না हमी तुमारति तुम विश्वास कथा बोल